বাংলা মানবতা সমাধান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 কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করেন আমিন ইয়া রব্বাল আলমিন সম্মানিত ভাইরা আমাদের এই প্রোগ্রামের টার্গেট হলো উদ্দেশ্য হল আমরা কোরআন থেকে হেদায়ত নেওয়ার চেষ্টা করি আর কোরআন হলো এমন এক কিতাব এক আজিম কিতাব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 সব জিনিসেরই পরিপূর্ণ বর্ণন আল্লাহ এখানে এমন এক আজিম কিতাব আল্লাহ দিয়েছেন আপনার কথা আল্লাহ কোরআন বলছেন এ বলছেন আল্লাহ বলেছেন আমি তোমাদের কাছে এমন এক আজিম কিতাব নাজিল করেছি রুকুম এর মধ্যে তোমাদের কথা আছে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 আমরা একটু তেলাওয়াত করি আমরা সাত নম্বর আয়াত থেকে তেলাওয়াজ শুরু করবো এরপরে একে একে আলোচনার দিকে আমরা প্রসিড করবো ইনসা আল্লাহ আর আমাদের দর্শক ভাই বোনরা তৌফিক দান করেন আমিন এবং আমরা যত ভালো কথা শুনি ভালো কথার উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করে এর মধ্য দিয়ে আমাদের জিন্দগি যেন সুন্দর করার তৌফিক দেন আমিন আসুন আল্লাহর কথা দিয়ে শুরু করি আজুবিল্লি মিন্তি রাজমিল শিব তরকালিদানি ওরিনিস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 وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَاغْسِلُوهُمْ مِنْ وَجْهِكُمْ وَأَكْرِمُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا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 পুরুষের জন্য তাদের মা বাবা অথবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে আবার মহিলাদের জন্য তাদের মা বাবা আত্মীয় স্বজনরা সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে এটাকে আল্লাহ পরি ইউসি কুমুল্লা সেখানে আল্লাহ নির্দিষ্ট করেছেন আর যখন তোমরা কোনো সম্পত্তি বন্টন করো বন্টনের সময় যদি আপন এসে হাজির হয় ইয়ীম মিসকিনরা এসে হাজির হয় जरा सम्पदे निर्दिष्ट को अंश पाए तेजे अंत तुम्हारा खबर दावर व्यवस्था करो और तरह संगे तुम्हारा भलो कथा बोर जा रेखे जाए भय की तरा जन आल्ला के भय्ला के भयान्त ने और तारा जदि कोथा जान भलो कथा সাথে সাথে আল্লামদের বিষয়কে কনক্লুড করছেন এই কথা বলে নিশ্চয়ই যারা জুলুম করে মাল খায় অত্যাচার করে মাল যারা খায়। ইননামা খায়ামা কুলোনহিম নার, তারা তাদের পেটের মধ্যে আগুন খাইতেছে নাজুবিল্লাহ এটা সম্পত্তি নয় এটা সোনা দানা নয় টাকা পয়সা না ইটস ফায়ার ফায়ার ফায়ার আগুন আগুন আগুন আর জাহান নামের আগুন অপেক্ষা করছে আর জাহান নামের আগুনের মধ্যে পড়তে হবে পেটেও আগুন পিঠেও আগুন আগুন আর আগুন এই অবস্থা তাদের হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা বোনেরা জাহিলি জামানো না তাদেরকে ভাই মারা যাক যেই মারা যাক আত্মীয় স্বজন ফিমেল আর নট ইলিজিবল টু ইনহারিট দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন বিফোর ইসলাম ইসলামের আগে এরকম নিয়ম তারা করে রেখেছিল যে মহিলারা আবার কি পাবে আবার কি করত যদি কোনো ছোট বাচ্চা যদি হয় তাহলে তারাও পাবে না কারণ ওরা তো যুদ্ধ করতে পারে না সম্পদ রক্ষাও করতে পারে ওরা পাবেটা কি এই জন্য বিভিন্নভাবে তারা এই সম্পদ থেকে করত। যাদের শক্তি বেশি তারা বেশি খেয়ে ফেলত এই নিয়মটাকে আল্লাহ সুফহানা আয়ালাই আয়াতের মধ্য দিয়ে বন্ধ করে দিচ্ছেন যে না पुरुषरा जेमन ते पूपुरुष उत्तराधिकार प्राप्त हो महिलाधिकार्मा सेल्ला मानु रेखे दें ना आल्ला इन साफ कर न्याय विचार कर प्रत्येक दायित्व रिस्पन्सिबिलिटी अनुजाई आल्लाह रबुल आलमीन बंटन कर पा क्यों पा এর বর্ণনা এর পরের আয়াত আসানো নম্বর আয়াত থেকে সেই আলোচনা শুরু হয়েছে বেশ কয়েক আয়াত আল্লাহ এই সম্পর্কে কথা বলেছেন। এই যে ইনহারিটেন্স লজ এটা ইসলামিক লর মধ্যে এটা ভেরি বিগ চ্যাপ্টার আরবিতে সাধারণত দুটো শব্দ ব্যবহার করা হয় এর জন্য একটাকে বলা হয় মিরাজ আর একটাকে বলা হয় ফার এই বিষয়টাকে এই সাবজেক্টটাকে একটা ডিসিপ্লিন হিসেবে আল্লাহ নবীবলিশ করেছেন যখন কোন মানুষের ইন্তকাল হয়ে যায় যদি এরকম হয়ে যায় তাহলে কি করতে হবে যখন তার দাফন কাফন দিয়ে শুরু করতে হবে যদি তার ওয়ার নিজেদের পয়সা থেকে দাফন কাফনের খরচ দিতে রাজি না হয় তাহলে নিজের পয়সা থেকে নিজের সম্পত্তি থেকে দাফন কাফনের মারা যায় তার দাফন কাফন করতে গিয়ে আড়াই থেকে তিন পাউন্ডের পাউন্ড এর খরচ হয়ে যায় সাত পাউন্ড লাগে হলো যেখানে গোসল করানো হবে কাপড় সাপড় পরানো হবে যেখানে রাখা হবে তার জন্য আর হয়তো এরকম সিচুয়েশন বাংলাদেশে ইন্ডিয়াতে এখনো হয় না। কিন্তু কোনো সময় হয়ে যেতে পারে তো শহরে বন্দরে তো এরকম হতেই পারে এজন্য প্রথম হলো মানুষ যখন মারা যাবে যে সম্পত্তি রেখে যাবে এই সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আর আত্মীয় স্বজনরা নিজেদের পয়সা থেকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেললে আমরা এই যে আলোচনা আল্লাহ এখানে নিয়ে এসেছেন সব তো বলতে পারবো না সামান্য কিছু বলতে হবে তবে বলতে হবে হলো আমাদের বিরতির পরে খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক and we'll be back very very soon stay in front of tv screen wassalam alaikum wa rahmatullahi wa alaikum wa rahmatullah tv bangla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 समग्र जीवन के सफल और सुंदर करो सोन्नाथ वास्तवय देखे सोन्ना प्रति मंगलवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतट देशे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 कुरान भल भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी स्वागत আর নিসার আমরা আলোচনা করছি যেখানে আল্লাহ আলোচনা করেছেন আপনার আলোচনা আল্লাহ দিয়েছেন। এবং ভগ্নংশ কি জিনিস সেটা আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে শিখায় দিলেন আর যে আমাদের ফজল এবং করম আমাদের করলেন এই আল্লাহর আমরা শুক্রিয়া জানাই আমাদের আলোচনা খুব ইম্পর্টেন্ট আলোচনা আপনার মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির তারিকা যেটা ইনহারিটেন্স যেটাকে ইংরেজিতে বলা হয় এই মশালা আল্লাহ বর্ণনা করবেন আমরা একটু তেলাওয়াত করি আমরা سات نمبر سب فائدہ مند ہو تفک دان کرم جتنا سنی کے جن کر سوندر کر تفک دین আসুন আল্লাহর কথা দিয়ে শুরু করি আল্লাহ বলছেন পুরুষের জন্য তাদের মা বাবা অথবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে আবার মহিলাদের জন্য তাদের মা বাবা আত্মীয় স্বজনরা যে সম্পত্তি রেখে যায় তার নির্দিষ্ট অংশ আছে এটাকে আল্লাহ পরিপূর্ণভাবে ফিক্স করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন কোথায় নির্দিষ্ট করেছে। এই এক দুই আয়াতের পরে আসবে ইউসিকু মুল্লা সেখানে আল্লাহ নির্দিষ্ট করেছেন আর যখন তোমরা কোনো সম্পত্তি বন্টন করো বন্টনের সময় যদি আপন এসে হাজির হয় ইয়তিম মিসকিনরা এসে হাজির হয় যারা সম্পদের নির্দিষ্ট কোনো অংশ পায় না তাহলে তাদের তাদেরকে অন্তত তোমরা খাবার দাওয়ারের ব্যবস্থা করো আর তাদের সঙ্গে তোমরা ভালো কথা বলো ওই যে কিতাবের কথা বললাম কথা বললাম সেখানে শুরু করা হয়েছে এইভাবে যদি এরকম হয়ে যায় তাহলে কি করতে হবে যখন কোন মানুষের মারা যায় তখন তার কি হবে ইউবুদাউ শুরু করা হবে বেতকি তি তার দাফন কাফন দিয়ে শুরু করতে হবে যদি তারি না হয় আপনারা অনেকে বলবেন যে দাফন কাফনের পয়সা বেশি না কাপড় একটা কিনতে আর কত লাগে এটা শুধু কাপড়ের বিষয় না ইউরোপে যারা আমরা থাকি আমরা জানি লন্ডনে একজন মানুষ যদি মারা যায় তার দাফন কাফন করতে গিয়ে আড়াই থেকে তিন হাজার পাউন্ডের মতন খরচ হয়ে যায় সাত পাউন্ড লাগে যেখানে গোসল করানো হবে কাপড় হবে। যেখানে রাখা হবে তার জন্য আর যে কবরখানার জায়গাটাকে কিনতে হয় পঞ্চাশ বছর একশো বছরের জন্য মানুষ কেনে এরপরে পঞ্চাশ একশো বছর পরে আবার এখানে কবর হবে এই জায়গা কিনে সব মেলায় আড়াই হাজার থেকে তিন হাজার পাউন্ড লেগে যায় হয়তো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 জানাজান্ট হয় যে আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন মাফ করে দিবেন আর কারোর কাছে কোনো দেনা পাওনা থাকলে ছেলের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ঋণটা এমন একটা বিষয় এটা মানুষের হক এমনকি আল্লাহ নবী যদি জানতেন কোন মাইয়েতে ঋণ রয়ে গেছে লোন আল্লাহ রসুল তার উপরে বলতেন। তাহলে বাইরে রাখা যাবে না। এজন্য দাফন পরে পরেই সুম্মা কুদা দুই তার দু যেগুলো আছে লোন যেগুলো আছে লোনটাকে আমাদের পরিপূর্ণ করে দিতে হবে যদি তার পুরো সম্পত্তি চলে যায় তাহলে তো থাকবে না কিছু এরকম কথা করলে এটাকে দিতে হবে তারপরে কি হবে এই লোক মরে যাওয়ার আগে যদি কোনো ওসিয়াত করে যায় এই ওসিয়াতকে পরিপূর্ণ করতে হবে আপনি আপনার মোট সম্পত্তির ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ এর বেশি ওসিয়াত করতে পারবেন না যদি কেউ করে যায় তাহলে তিন ভাগের এক ভাগ দিয়ে যেই পরিমাণ ওসিয়ত পূরণ করা যায় সেইটা করতে হবে অনেকে মরার আগে ইমোশনাল হয়ে যায় মনে করে সব দিয়ে যায় করতে পারবে মাত্র ওয়ান থার্ড নট এবং তুমি তোমার সন্তানদেরকে কিছু পয়সা সহ রেখে যাওয়াটা বেটার রাদার নাস। হাত পেতে পেতে মানুষের কাছে তারা চায় এটা থেকে কিছু তাদের জন্য রেখে যাওয়াটা বেটার কাজেই যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে বেশি ওসিয়াত করে যায়। ওয়ারিশদের জন্য এই ওসিয়াত পালন করাটা জরুরি নয় এটা তাদেরকে করতে হবে না কাজেই যা করার জীবন থাকতে করে যান ওসিয়াত করে গিয়ে বিপদে ফেলানোর দরকার নাই আপনি বাবার জন্য কি করেন পুরো বছর চলে যায় বাবাকে কদিন মনে করেন কয়দিন বাবার জন্য দোয়া করেন আপনার ছেলে মেয়ে আর একটু কম করবে কারণ কম বিজি ওরা তো বেশি বিজি দেখেন আপনার সময় টেলিভিশন ছিল খালি এখন আপনার মোবাইল ফোন বেরোয় আপনার এরপরে আপনার ফেসবুক টুইটার আছে আপনি নিজে করে যান আল্লাহ সব হুয়া জন্য যা করার যা দান করার নিজে করে যান এরপরে যদি ছেলেমেয়েরা যা করবে আপনার জন্য এক্সট্রা থেকে যাবে যে কথা বলছিলাম ভাইরা বোনেরা কথাটা এর কম যে তাহলে আমরা ওয়ান থার্ড এই পরিমাণ জিনিস এটা হিসেবে রেখে যেতে পারবো দাফন কাফন হয়ে গেল দ্বিতীয় পর্যায়ে দাফন কাফনের পরে হলো যে তার কোন ঋণ আছে কিনা দুইন আছে কিনা ডেট আছে কিনা লোন আছে কিনা এটাকে পে অফ করতে হবে তার সম্পত্তি থেকে তিন নম্বরে হলো তার ওসিয়াত যেগুলো এগুলো ফিস করতে হবে ফিজগুলো ওসহা করে ফেলতে হবে ওসিয়াত গুলোকে করতে হবে এর পরে যা থাকবে সম্পত্তি এখন সেটাকে তাকসিম করতে হবে সন্নতি কোরআন এবং হাদিস অনুযায়ী ফুরুদ যারা আছে তাদেরকে দিয়ে শুরু করতে হবে আসাবুল ফুরুদ হল তারা কোরআনের মধ্যে যাদের জন্য আল্লাহ নির্দিষ্ট অংশ বলে দিয়েছেন তাদেরকে দিয়ে শুরু করতে হবে এরপরে আপনি আসাবাদেরকে দিবেন আসাবার পরে আপনি জাবিল আর হামদেরকে দিবেন এরপরে তো আরো কত রকমের মশালা আপনার আছে হচ্ছে না সময় হয়ে গেল শেষ করার এটা খুবই ইম্পোর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই এপিসোড এর জন্য টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন যে আল্লাহ কিভাবে বন্টন করতে বলেছেন সব বলতে না পারলেও আমরা কিছু কিছু তো ইনশাল্লাহ বলবো তো এর থেকে আমরা কষ্ট করে আমাদের আপনাদেরকে কবুল করুন আগামী এপিসোডে আবারও আপনাদের সঙ্গে ইনশা আল্লাহ দেখা হবে ততক্ষণ আল্লাহ রবাহ আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুমুল্লাহ Oh oh oh Oh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 श्य दान जोशे प्रत्येक दाना जा